أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر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 الشَّ أَب صَارُهُمْ يخْرجُونَ منِن الأجدثِكَ نَّهُم جَادُ مُ تَشرِر مُترعينَ إلى ال الدع يَقولٌُ كَافِرُونَ هذا يَوْم الععَصرِ كَالذَّبَت قَْلَهُم قَوْم نوحِين فكَذَبُ عَابدَنَا وَقالَاوا مَجْونُ وَزدُجر فَدَ رَبَّهُ أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض غيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر جَزَ رِيبِ اَعِينُ نَا جَزَا الَّمَنْ كَانَ كَفِرَ وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُذَكِّرْ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُر وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِذِكْرٍ فَهَلْ مِنْ مُذَكِّر হাজরিন আমরা তাফসির শুনে আসছি সুরা আল কামর থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তা সুর আল কামর তারপরেই আসছে সুর আর রহমান ইনশাআল্লাহ সুর আল কামর এই সুরটা প্রায় পুরোটাই শরীফে নাজিল হয়েছে হিজরতের আগে এই সুরার নাম হচ্ছে আল কামর কামর অর্থ হচ্ছে চাঁদ চন্দ্র মুন চাঁদের নামে সুরা আছে আবার সূর্যের নামেও সুরা আছে আল্লাহ তাল্লাহ তাঁর সৃষ্টি সংক্রান্ত বিষয়ে যখন বিশেষ কিছু আলোচনা করেছেন প্রসঙ্গে এসেছে সে উপলক্ষে আল্লাহ তাল্লাহ সুরা নামকরণ করে দিয়েছেন নবী করিম সাল্ল আলি সাল্লাম এই সুরা কামারকে বিশেষ বিশেষ নামাদের মধ্যে তেলাবাত করতেন রেওয়াইতে এসছে আবু আকে বলেছেন অথবা ঈদুল আতহা এই নামাজগুলোর মধ্যে তিনি কোনো সময় যেমন অন্যের ছাব্বিশ মের রব্বিক আল আলা পয়লা রাখাতে দ্বিতীয় রাখাতে আবার কোন রে আসছে তিনি সুরা কফ পড়েছেন প্রথমে দ্বিতীয় এগুলো তো অনেক বড় আমাদের লোকদের এত সময় নাই এই আমরা ওনার ছোট যে দুটা আছে মেইনলি হেসমার আলা আর সুর আল গাশিয় সাধারণত আমরা ঈদে পড়ে থাকি বা কেন ইয়াকা উল কিবার এবং কি এমনকি যখন কোনো কোনো বড় বড় মাহফিল হতো সমাবেশ হতো সেই উপলক্ষে তিনি যখন নামাজ পড়াতেন অথবা নসিহা করতেন খোদবা দিতেন তখন মাঝে মধ্যে তিনি কি করতেন এই সুরাগুলো পড়তেন খোদবার মধ্যে জুমার খোদবায় অন্যান্য উপলক্ষে কারণ কি এই সুর দুটো কাফ এবং একতারাবাত সা অর্থাৎ সুর আল কামার এগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আখেরাত সম্পর্কে আল্লাহ তালা কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির কথা আছে তারপরে আবার মানুষকে আবার জিন্দা করবেন আখেরাতে সে কথা আছে কি শাস্তি দিবেন জাহান নামে গেলে সে কথা আছে জান্নাতের পুরস্কার কি আছে সেগুলো আছে সেইদের কথা আছে আছে এবং নবুয়তের প্রসঙ্গে কথাবার্তা রয়েছে মানে গুরুত্বপূর্ণ শরীয়তের ইসলামী ইমান আকিদার মেসেজগুলো থাকার কারণে তিনি এই সুরগুলোকে বিশেষ ওকেশনে তেলাগত করতেন এখন আসছে আমরা পয়লা আয় থেকে শুরু করছি এখতারাবাত কেয়ামতের সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্রকে দুভাগে খণ্ডিত করা হয়েছে এটা তারা কি বোঝা গেল কেয়ামতের সময় কাছে এসে গেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত করা হয়েছে প্রথমে আসেন প্রথম অর্ধেকের অর্থ কি কে আমাদের সময় ঘনি এসেছে অর্থাৎ অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন একে আমার সম্পর্কে বারে বারে জিজ্ঞাসা করত কবে হবে কে আমাকে আপনার দিন তারিখ দিয়ে বলেন একটু দেখি তারা এরকম করে আবদার করত জানতে চাইতে তো আল্লাহ তালা তো কে আমাদের দিন তারিখ কি কাউকে জানাবেন কাউকে জানান নাই কোন নবীও জানেন না এটা একমাত্র আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন কিন্তু আল্লাহ তালা বলেছেন খুব বেশি দেরি নাই অন্য আয়াতে তিনি বলেছেন আথা আল্লাহ তালার হুকুম প্রায় এসে গেল তাড়াহুড়া করো অন্য আয়াতে তিনি বলেছেন মানুষের জন্য হিসাব দেওয়ার টাইম তো ঘনিয়ে এসেছে কত বাকি আছে আর বেশি বাকি নেই এরপরে মানুষ দেখা যায় গাফলাতের মধ্যে আছে মুখ ফিরিয়ে নিয়েছে ওইটা নিয়ে কোনো চিন্তা করে না তো আল্লাহ আমাকে কাছে বলেছেন যখন বলেছেন করাম শরীফ নাদিল হয়েছে পনেরোশো বছর আগে পনেরোশো বছর পার হয়ে গেছে কেমন তো আসে নাই এত কাছে হলো কেমনি আগামী দুই চার বছরের বছরে আসবে এমন নিশ্চিত খবর তো আমরা জানি না হইতে পারে এমন যে আরো পাঁচশো এক বছর কি বা কয়েক হাজার বছর চলে গেল যাবে কিনা আল্লাহ তালাই ভালো জানে তারপরে আল্লাহ তালা কাছে বললেন কি মানুষের হিসাবে তো অনেক লম্বা আল্লাহ তালার হিসাবে কি একেবারেই কাছে এটা একটা উত্তর দ্বিতীয় উত্তর যে নবী করিম সাল্লাহ আল সাল্লামের জন্ম এবং ওনার নবুয় পাওয়ার পরে পৃথিবীর বয়স কেমত পর্যন্ত যতদিন থাকবে তার তুলনায় ওনার সময় পূর্ব উপরের দিকে গেলে বাবা আদম আলাহি সালাত এবং তার আগে পৃথিবীর সৃষ্টির তিনি যখন আকাশ জমিন সৃষ্টি করেছেন সে ইতিহাসে গেলে কোনটা লম্বা হবে আগেটা না ওনার পরেরটা আগেরটা অনেক লম্বা হবে তো আগেটা এত লম্বা পৃথিবীর বয়স কত বিজ্ঞানীরা আবিষ্কার করে করে কে আছেন বিজ্ঞানী এখানে বলেন দেখি বা ইনফরমেশন আছে আপনার কাছে আমি তো ভুলে গেছি কত ফোর বিলিয়ন ইয়ার্স ইয়া আল্লাহ জোজাকাল্লা খায়ের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পৃথিবীর ইতিহাস ফোর বিলিয়ন ইয়ার্স বিলিয়ন বুঝতে তো কম্পিউটারে খুলাবে না মানে আমরা তো মিলিয়ন পর্যন্ত বুঝি হয়তো বা আবার একশো মিলিয়নে এক বিলিয়ন হয় নাকি এক লক্ষ কত এক হাজার মিলিয়নে হ্যাঁ এক হাজার এক হাজার মিলিয়নে এক বিলিয়ন হয় এক হাজার মিলিয়নে এক বিলিয়ন হয় তো বিজ্ঞানীরা বলেছে চার বিলিয়ন আগে বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে সে তুলনায় এখন থেকে নবী করিম সাল্লাহ আসলামের কাছে মাত্র পনেরোশো বছর তাহলে তো বেশি না তারপরে পৃথিবীতে আরো পনেরোশো বছর থাকে তিন হাজার বছর যদি পৃথিবী আরো পাঁচ হাজার বছর থাকে তো কতই আর হইল তাহলে আগেরটা অনেক বেশি সেই তুলনায় পৃথিবীতে কেয়ামত ঘটে যাওয়া আসলে বেশি দেরি নয় আর কে আমাদের লক্ষণ তো অলরেডি কিছু কিছু চলে এসেছে আগামীকালকে ইনশাল আমরা আচরণ আমাদের পরে আলোচনা করার বিষয় আছে আমাদের কোনটা কে আমাদের আলামত গত কয়েক সপ্তাহ আগে আমরা করেছিলাম আগামীকালকে কে আমাদের আলামতের উপরে আরো কিছু আলোচনা আসবে এই তো যায় কে আমাদের কিছু লক্ষণ অলরেডি চলে এসেছে আর কে আমাদের সর্বপ্রথম লক্ষণ আসছে কোনটা নবুত জোজাকাল্লাহ খারেন ভাই বলেছিলেন গত সপ্তাহের আলোচনায় নবী করিম সাল্লাহ দুনিয়াতে আসা ওনার নবুত পাওয়াটাই কে আমাদের প্রথম আলামত কারণ তুমি তো আখেরই নবী কে আমাদের আলামত পনেরোশো বছর আগে থেকে শুরু হয়ে গেছে আরো বেশ কিছু এসেছে আর কি কি আসছে আগামীকালকে আমরা বাকিটা শুনবো ইনশাল তাহলে কে আমাদের আসলে বেশি দেরি নেই সেই হিসাবে ওয়ান কাল কামর আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে নবী করিম দুনিয়াতে আসা যে কে আমাদের লক্ষণ এটা একটা হাদিসে তিনি বলেছেন। সেটা আগে শুনে নেই তিনি বলেছেন তিনি বলেন যে আমি আর কে আমত একসঙ্গে এইভাবে আসছি আমার পেছনে দিয়ে এই পাশাপাশি কে আমত আসে বেশি দূরে না তাহলে বিজ্ঞানীরা বলছে চার বিলিয়ন যদি একদম অ্যাকুরেট নাও হয় এটা বলা মুশকিল একদম প্রিসাইসলি চার বিলিয়ন বিজ্ঞান যতই চেষ্টা করে একদম অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবে না তবে বিজ্ঞান এতটুকুন আন্দাজ করতে সক্ষম হয়েছে পৃথিবীর বয়স অনেক বেশি তা নবী করিম সাল্লা পৃথিবীতে আসাটাই কেয়ামতের প্রথম লক্ষণ তিনি আর কেয়ামত পাশাপাশি এভাবে এসছেন তার মানে খুব দূরে নয় এরপরে চন্দ্র দ্বিখণ্ডিত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা কি অনেকগুলো হাজি এসেছে বলল যে আপ ই নবী এটা আপনি আমাদের কিছু মর্যাদা দেখান না হলে মা কে তা আলু রাসুল্লাহ সাল সাল্লাম আই ইউরিয়াহুম আয় আপনি যে আল্লাহ নবী বলে দাবি করেন আপনার কাছে জিব্রাহল আসে ওয়াহি আসে আল্লাহ তালার কালাম আসে এত বড় কথা আপনি নিজে নিজে ঘরে ঘরে একা একা এগুলা পান কথা কিভাবে পান আমরা দেখে থাকি না আপনি যে নবী হয়ে গেলেন এত বিশাল খবর তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে বলেন আল্লাহ তালা কিছু মর্যাদা দেখাক কিছু এমন নমুনা এমন একটা মিরাকল দেখাক যেটা দেখলে আমরা বলবো যে অসম্ভব কাজ একটা ঘটে গেছে যেটা কোন মানুষ করতে পারে না আল্লাহ করানো ছাড়া তাহলে আমরা বিশ্বাস করতে পারি যে আপনি নবী তো তিনি বললেন এই যে কি মৌজাদা দেখতে চাও কারণ নবী হইলে বলেন দেখি আপনার আল্লাহকে চাঁদ কি দুই দ্বিখণ্ডিতে করে দিতে এই যে চাঁদ দেখা যাচ্ছে তখন পূর্ণিমার রাত্র ছিল সেদিন যে এই চাঁদটা যে দেখা যায় এটাকে একদম দুই খণ্ড করে দুই জায়গায় ফেলে দিতে দুই টুকরা করে দিতে আপনার আল্লাহ পারবে এটা তখন তিনি বললেন আমি আল্লাহকে বলবো এক শর্তে তোমরা মানবা কিনা এই খবর হয়ে গেলে মর্যাদা এসে গেলে বিশ্বাস করবা করবা তবে তিনি আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তখন চাঁদকে দ্বিখণ্ডতে করে দিলেন কামার শেখ কাইনে তখন দ্বিখণ্ডিতে করে দেয়া হলো একটা ছিল জাবাল আবু কবাইস সাফার পাশে ওই পাহাড়ের এদিকে পড়লো একটা আরেক দূরে আরেক পাহাড় ছিল সেই পাহাড়ের ওখানে গিয়ে পড়ল হ্যাঁ হ্যাঁ ফসর আের কাতাইনে ফের কাতুন আলহাদ আল জবল ও ফের কাতুন আল্লাহাদাল জবল এক পাহাড়ের এদিকে এক খন্ড গিয়ে পড়লো আরেক পাহাড়ের ওদিকে গিয়ে আরেক খন্ড পড়লো তারা নিজেরা দেখলো দেখার পরে এখন তারা কি বলে ফল সাহারানা মোহাম্মদ দেখছ মোহাম্মদ এমন জাদু শিখছে একেবারে দমন জাদু করে ফেললো কি পাকা দাদুকর হয়ে গেছে তারা ইসলামের ব্যাপারে এরকমই তাদের কাজ করবার তারা ইসলামকে কখনোই হক দিন হিসাবে মানবে না এই এই কথা সেই কথা এই কথা সেই কথা বলে কত ঘোরাঘুরি করে আসল ব্যাপার হল ইসলামকে মানতে রাজি না ইসলামকে বরদাস্ত করতে রাজি না তখন তারা চিন্তা করলো এই যে কাণ্ড ঘটাই ফেললো এই খবর তো মক্কা ঘরে ঘরে চলে যাবে যে মোহাম্মদ হাতের আঙ্গুলি দিয়ে আল্লাহ বলছে আপনি আঙ্গুলি দিয়ে এমনি করে ইশারা করেন তিনি এমনে করে ইশারা করছেন চান্দুই টুকরো হয়ে গেল নবী করিম সাল্লাহ সামের কুদরতে না আল্লাহর কুদরতে খান এটা হল তাহিদ কুদরত কার আল্লাহ তবে আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে মর্যাদা দিয়েছেন আর অন্য কাউকে তো এরকম মর্যাদা দেন নাই এতে ওনার অনেক সম্মান মর্যাদা আল্লাহর কাছে ঠিকই আছে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম চাইলেই পারবেন না তিনি ওনাকে যখন তারা অনেক কিছু চাইছে এটা করা সেটা করা তিনি বলে যে আমি চাইলেই তো কিছু পারবো না আমার আল্লাহ যেটা করাই দিতে চান সেটা হয়ে যাবে আমি বড়জন আল্লাহর কাছে চাইতে পারি দোয়া করতে পারি সে তিনি দোয়া করলেন এবং আল্লাহ বললেন আপনি এরকম করেন আর মুসা লাঠি একটা আছে মারি দেখি জোরে মুসা আল্লাহ সাল্লাম মারলে কি কাজ হয়ে তো এইখানে সমস্ত কুদরত কার হাতে আল্লাহ তালার হাতে এই জিনিসটা বুঝতে হবে এইটা নাম হলো তাও হিত তো রাসুল্লাহ সাল্ল আলাম যখন এটা করলেন তারা চিন্তা করলো যে এই যে মোহাম্মদ ইশারা করেছে ঘটে গেছে এখন তো মক্কার মধ্যে এই খবর ছড়িয়ে পড়বে আরে বাবার এত বড় মিরাকল এত বড়া এত বড় আলামত তাহলে তো নবীশারা কিছু না এখন আমরা এর বিরুদ্ধে অপপ্রচার করা লাগবে জলদি করে কোনো কথা বানায়া মিডিয়ার মধ্যে ছেড়ে দিতে হবে মার্কেটে তাদেরও মিডিয়া ছিল মিডিয়া খালি আখারি জমানায় না তাদেরও মিডিয়া ছিল তাদের মিডিয়াটা ছিল কবিতা এবং মুখে মুখে যা প্রচার অপপ্রচার মিথ্যা প্রচার ইসলামের বিরুদ্ধে দুশ্মনী আমাদের দেশে আর পৃথিবীর এই দেশে বলেন যে কোনো দেশে বলেন এটা আপনারা একটু বেশি দেখেন এখন তাই না দেখে একটু ঘাবড়াইয়ে গেছেন আনোয়ার এমন এক জামানায় আল্লাহ পাঠাইলেন খালি মিডিয়ার মিথ্যা কথা আগের জামানা কি হয়েছে এই কাজই করেছে মিডিয়া মিথ্যার বাহন সবই বেশি ব্যবহৃত হয়েছে তো তখন তারা মিথ্যা কথা ছড়িয়ে দিল মক্কার আকাশে বাতাসে যে সাহারানা মোহাম্মাদ মোহাম্মদ জাদু করে ফেলেছে তবে এটা মনে করো না আবার জাদু করে করতে পারলে জাদুকরের তো দাম আছে খারাপ না তখনকার জামানায় জাদুকরের খুব দাম ছিল এ এখনো তো জাদুকররা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে যা করে হ্যাঁ অনেকে যদি এরকম ভেলকি দেখাইতে পারে আমাদের অনেক মুসলমান আছে তাদের ইমান বিক্রি করে জাদু জাদুকরের কাছে দেয় কিনা তো তার কাছে তো অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে হ্যাঁ আমি বিয়ে করতে পারি অমুকের দুশ্মনী উদ্ধার করতে চায় জাদুকরের কাছে যায় তার অনেক ক্ষমতা আছে কাছে যারা যায় কিছু নেয় তদবির করে করায় আর যে তার কাছে উভয়ে কাফের হয়ে যায় উভয় কি হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের সমাজে দুশ্মনী উদ্ধার করার জন্য জাদু জাদুকরের কাছে যায় কিনা কাফের হয়ে যায় কাফের কাফের সাবধান সাবধান তো তারা এখন চিন্তা করলো যে জাদু কর যদি হয়ে যায় এটা আবার যদি প্রচার করি এটাও তো আরেক তার কাছে আবার কিছু লোকজন আসবে এটা আরেক মুশকিল ওইটারও দরকার নাই বলে যে সাহারানা মোহাম্মদ ফকালা সাহারানা ফাইনালাই কয়ে একটু জাদু করছি আর কি এমন না যে জাদু করতে পারবে আর সবাইকে জাদু করে একেবারে ইয়ে করে ফেলবে একটু নজরবন্দি করছি আর কি এমন পাকাপ্ত জাদু করো না বেশি জাদু জানলে বললে সেটাও আবার সমস্যা আছে এই বেশি স্বীকার করে না করছে আর কে একটু এত বেশি জাদু আবার শিখেও নাই আমাদের দেশের কথা গল্প বলছিলাম একদিন ছোটকালে এক গল্প শুনছিলাম যে দুশ্মনী আছে পাশের প্রতিবেশীর সঙ্গে সমবয়স্ক ছেলে হ্যাঁ মেট্রিক পাস করে পাশের বাড়ির ছেলে তারপরে আইও পাস করছে বিও পাস করছে নিজের ছেলেতে তো মাট্রিক ও পাস করতে পারে নাই উন্নতি নিজের ছেলে তো পারল না মনে কত দুঃখ না এখন যখন সর্বশেষ খবর পেয়ে গেছে দুশ্মনের ছেলে বিও পাস করে ফেলছে সর্বনাশ গ্রাজুয়েট হয়ে গেছে এখন এখানে কিভাবে সহ্য করা যায় তখন বলে কি বিএ পাস করলে কি হবে চাকরি পাবে না এত সহজে দুশ্মনী যারা করতে চায় তাদের মানে চিন্তা করে যে একটু খালি ভালো খবরও তাদের দৃষ্টিতে মিথ্যা হলেও এটাকে বরদাস্ত করা যাবে না তারা অপপ্রচার করে শুরু করে দিল জাদু করে একটু জাদু করছে আর কি তবে একটা পাকাপক স্ক্রিল জাদু করো না সেটার জন্য তোমরা আবার অস্থির হয়েও না আল্লাহ তালা তখন বলেন তাদের এই কথাবার্তা শুনে আল্লাহ তালা বলছেন তারা যখন কোন জাদু কোনো আলামত দেখে আল্লাহ তালা যে তিনি যে নবী হ্যাঁ এই নবী হওয়ার খবর যখন তারা পায় কোনো দলিল কোনো প্রমাণ কোনো মজেজা কোন মেরাকল কোন আলামত লক্ষণ তাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা কি করে হ্যাঁ এখান থেকে মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ ইরে মুখ ফিরিয়ে ফেলে ওটাকে তারা গ্রহণ করে না বিশ্বাস করে না আর তারা বলে এটা হচ্ছে না এমন একটা জাদু করেছে এটা আবার পাকাপ্ত জাদু না এটা চলে যাবে বেশিক থাকবে না একটু জাদু শিখছে আর কি এই কথা বলেই তারা আল্লাহ তালার এই বাস্ত। জলন্ত যে তারা ডিনাই করে ওনার নবোধকে মানতে তারা অস্বীকার করে আর কি করেছে তারা ডিনাই করলো মানতে রিজেক্ট করলো সত্যকে তারা প্রত্যাখ্যান করে ফেললো আর নিজেদের মন গড়া খাহেসাদকে অনুসরণ করলো মিথ্যা বাতিলকে তারা ফলো করলো আজকে যারা ইসলামের বিরুদ্ধে এত দুশ্মনী ইসলামটা মনে হয় যেন গায়ের জালা হয়ে গেছে তারা সন্ত্রাসবাদ খুঁজে পায় ইসলামটা সন্ত্রাসে ভর্তি ইসলামের দুশ্মনরা নন মুসলিম বলেই বলে মুসলমানরা আজকে তারা বলে যে কয় যে হিন্দু খ্রিস্টান ধর্মে এত সন্ত্রাস নাই ইসলামী যত সন্ত্রাস আছে নাজিবুল্লাহ আজকে মুসলিম দেশের নেতারা পর্যন্ত এগুলো বলা শুরু করে দিয়েছে যাবেন কোথায় আল্লাহর কাছে কাঁদেন মুসলমানদের এই দুর্ভাগ্য তাদের দিনকে তারা সন্ত্রাসবাদের আখড়া বলে তারা গালি দেয় কোন হিন্দুকে দেখেছেন তার হিন্দু ধর্মের বিরুদ্ধে এত দুশ্মনী করতে কোন খ্রিস্টানকে দেখেছেন খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে এত দুশ্মনী করতে আফসোসের বিষয় আজকে মুসলিম দেশের মুসলিম মা বাবার ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী তার এত নেশা এবং পেশা এবং তার এত দরকার হয়ে গেছে যারা ইসলামটাকে দুনিয়া থেকে উঠাই দিতে পারলে মনে হয় যে তাদের ঘুম আসবে তারাকে তাদের ঘুম আসছে না আল্লাহ তালা অনেক বড় বড় জালিমকে পৃথিবীর থেকে বিদায় করেছেন পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা আছে আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করবা আল্লাহ তালা বলেছেন যে আমার বিরুদ্ধে দুশ্মনী করো কি কি তোমার ষড়যন্ত্র আছে সবগুলো করো দেখি অমাকার আল্লাহ অল্লাহ হো খাই রুল না কেরিন আল্লা তালা বলেছেন তাদের সব ষড়যন্ত্র ষড়যন্ত্র যত বেশি হয় না কেন একেবারে সরিয়ে দিবে এরকমও যদি ষড়যন্ত্র করে সেটাও আল্লাহ তালা কিভাবে মোকাবিলা করতে আমার আল্লাহর সেই খবর আছে পৃথিবীর ইতিহাসে এরকম খবর আপনারা দেখেন নাই কিছু নমরুতকে আল্লাহ তালা কি দিয়ে শেষ করলেন মশা ফেরামকে কি দিয়ে শেষ করলেন পানি নুয়া আল্লাহ সালামের কমকে পানি দিয়ে শেষ করলেন তো আল্লাহ তালার কাছে কত তরিকা আছে তো এই জন্য মন খারাপ করার দরকার নাই বরঞ্চ আল্লাহর কাছে দোয়া বাড়িয়ে দেন যে যারা আল্লাহর দিনে দুশ্মনী করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও আর তাদেরকে তুমি যদি হেদায়ত দেওয়া দেবা না তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে এই জালিমদের অত্যা তার থেকে ইসলাম দিন ইসলামকে তুমি আল্লাহর রক্ষা করো তো যাই হোক আল্লাহ তালা এখন বলছেন যে তারা তারা এই সুন্দর আলামত মর্যাদা দেখার পরেও অস্বীকার করলো গ্রহণ করতে আর কি করলো তাদের এর মোকাবেলা ইসলামের দুশ্মনী মোকাবেলা করে তাদের কাছে ভালো কিছু আছে। এমন ভালো কোনো আদর্শ আছে মানুষের জন্য ফলো করার মতো দুনিয়ায় শান্তি দেওয়ার মতো হে মুসলিম বিদ্বেষী ইসলাম বিদেশী মুসলিমরা তোমরা যাদের অনুসরণ করো তাদের পুঁজিবাদ আজকে মাথা নত করে জমিনের মধ্যে আজকে হতাশ হয়ে পড়ে আছে। কি আদর্শ তোমাদের কাছে ইসলামের বিরুদ্ধে আছে এগুলা বরঞ্চ মন গড়া মনের হাওয়া হে শাহওয়াত যেগুলো কোনো এর পিছনে কোনো সুন্দর তত্ত্ব নেই এর পিছনে কোনো আদর্শ নেই এগুলো কতগুলো মন করা কথা এগুলাকে তারা অনুসরণ করা শুরু করে দিল। দিল্ল আমরিম আর সব জিনিস জায়গা মতো স্থান দখল করে ফেলে অর্থাৎ আল্লাহ তালা যেটা বুঝালেন। যে যারা কাতা দাঁড়া দিয়ে আল্লাহ তালা আয়তে তাসির করেছেন মা না হু আল খাই খাই দেখে শুনে যাদের কপালে যারা ভালো মানুষ তারা হককে গ্রহণ করবে আর হকের হক তা ইতমিনান হয়ে যাবে স্যাটিসফাইড হয়ে যাবে আর যারা বাতিলকে পছন্দ করে হক যাদের ভালো লাগে না তারা বাতিল তাদের দিলে গিয়ে জায়গা পেয়ে যাবে এখানে বাতিলের জায়গা আছে হকের জায়গা নাই কিসমতটা কার ভালো যাকে আল্লাহ তালা হকের জন্য দিলের মধ্যে জায়গা দিয়েছেন আর যার দিলের মধ্যে হকের জন্য যত গোসা যত হিংসা যত বিদ্বেষ যত ষড়যন্ত্র তার এখানে জায়গা নিয়েছে কি বাতিল তার কপালে হক নাই তো আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লা ছান্তনা দিচ্ছেন আপনি আফসুস করেন আপনার মনে দুঃখ লাগে এত হক কথা বললো তারা আপনার সঙ্গে চুক্তি করলো আপনার নিজের হাতে আল্লাহ তালা এই মৌ যেটা ঘটিয়ে দিলেন এরপরে তারা বলছে জাদুর কথা বলে উড়িয়ে দিচ্ছে মনে কষ্ট আসে নাই রসুল্লাহ সালাম সাহেব আপনাদের মনে এখন কষ্ট আসে কিনা তা আল্লাহ তালা বলেন যার কপালে হক আছে এখানে হক জায়গা নিবে যার কপালে বাতিল আসে সে বাতিলকে নিয়েই খুশি থাকবে আল্লাহ তালা সবাইকে তো হকের জন্য তৌফিক দেন নাই তো যাদেরকে আল্লাহ তালা বাতিলপন্থী বানান নাই ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করার নাই আপনাদের তাদেরকে দিয়ে আল্লাহ তালা ইসলামকে মহব্বত করার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ কাদের দুঃখ ভারাক্রান্ত হয়ে মনটা বেশি খারাপ করে ফেলবেন না এটা আবু জহাল আবুল হাহেব জামানা থেকে তার আগে নমরুদ ফের আউন হামানের জমানা থেকে শুরু হয়েছে পৃথিবীর কোন জমানায় এটা থাকবে না সেই জমানার নাম বলেন একমাত্র ঈসা আলাহ ইসলামের জমানা ওই সময়ে কোন বাতিলকে আল্লাহ পৃথিবীতে কোন মোসরেকে কোন কাফেরকে টিকিয়ে রাখবেন সবগুলোকে হালাক করে দিবেন ওই সময়ের আগ পর্যন্ত হক আর বাতিলের এই দ্বন্দ্ব থাকবে মুসলিম নামধারীরাও বাতিলের পূজা করবে হকের বিরুদ্ধে যুদ্ধ করবে এই প্রবাহ পৃথিবীতে ইতিহাসে অনেক ঘটেছে এখনো ঘটছে আগামীতেও ঘটবে আল্লাহ তালা আমাদেরকে হক পন্থী হওয়ার জন্য তফসিক দান করুন তারপরে আল্লাহ তালা বলছেন তাদের কাছে এসেছে এমন খবর আগের জামানার কি কি ঘটেছে কারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করে কি শাস্তি পেয়েছে সব খবর তাদের কাছে অলরেডি এসে গেছে যেটা শুনলে সবাই সতর্ক হতে পারে শিক্ষা নিতে পারে এক তো কোরআন শরীফ আল্লাহতালা বলে দিয়েছেন আসাবে আপনার কমেহুদের কথা তারপরে কমে লুতের কথা কী কী শাস্তি দিয়েছেন আল্লাহ তালা কমেনুহকে হ্যাঁ ইব্রাহিম আলাহ সালামুদ্দুসমানদেরকে মুসা আলাহিসামুদ্দুসমানদেরকে এগুলো যেমন এই কোরআনে কারিমি এসেছে তেমনি আরব দেশে বাইবেলে পৃথিবীর অনেক ইতিহাসে এখনো আছে এক এক জাতিকে আল্লাহ তালা কোথায় কথায় কিভাবে দুশ্মনীদেরকে শাস্তি দিয়েছেন এই খবর পৃথিবী লোকেরা জানে না জানে নু আল্লাহ নৌকার খবর এই দেশে সবাই জানে কিনা জানে বাইবেল এইগুলো আছে তা এই কিভাবে আল্লাহ তাল্লাহ তাদেরকে লান দিয়েছিলেন এসব খবর জানা আছে। খবর জানার পরেও আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করে তো আমরা যখন আখেরি জমানের দুশ্মনী দেখি এত কষ্ট পায়। স্বয়ং নবী করিম সাল্লা আল্লাহ নবী উপস্থিত আসেন ওনার হাতে মৌজেদা দেখে তখন ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে তো আখেরি জমানের দুশ্মনী করা তো একেবারেই স্বাভাবিক না আমরা এত ঘাবড়াই কেন আল্লাহর তাকল করি দিনটা কার আল্লাহ আল্লাহ সমস্ত চ্যালেঞ্জের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ মিনানা যে আলু কাফি নুহ রিহিম ওনাউ মিনসুরু রহিম আল্লাহ তাদের দুশ্মনী করে যে আমাদেরকে ক্ষতি করতে আসে তাদের গর্দানের দায়িত্ব গলার দায়িত্ব আপনাকে দিলাম তাদেরকে ডিল করার আর তাদের শয়তানি চক্রান্ত দুশ্মনী কনসপেরেসি থেকে আপনার কাছে আমরা পানা চাইলাম আল্লাহ কাছে দোয়া বাড়াই দিতে হবে ঘাবরানো দরকার নাই তাও কাল আল্লাহ করতে হবে আল্লাহ তালা বলছেন উলিন না এই যার সময় যারা অনেক নিয়ামতলা যারা অনেক কিছুর মালিক অনেক কিছুর অধিকারী ক্ষমতা টাকা পয়সা দোষ অনেক কিছুর মালিক আপনার বিরুদ্ধে দুশ্মনী করে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে ওদের দায়িত্ব আমাকে দেন আমি ওগুলোকে একাই ঠিক করতে পারবো যাকে একা আমি তৈরি করেছি তাকে সাহস্তা করতে আমি একা পারবো না আল্লাহ বলতেছেন আমি একা পারবো কাজে মিথ্যাবাদীদের হ্যাঁ যারা ষড়যন্ত্রকারী তাদের দায়িত্ব আল্লাহ তালা কাছে একটু বেশি করে দেয় আল্লাহ কাছে দায়িত্ব কেমনি দিবেন কম দেখি কেমন দেবেন দোয়ার মাধ্যমে দোয়া করিনি সবাই সবাই মন দিয়ে দোয়া করতেছি যে আল্লাহ তালা যেন দিন ইসলামের হেফাজত করেন মুসলিম কমের হেফাজত করেন মুসলিম দেশের হেফাজত করেন এই জন্য কি করতে হবে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে আল্লাহ তালা দায়িত্ব দেওয়া পছন্দ করেন আপনি দায়িত্ব না নিলেও আল্লাহ পালন করবেন কিন্তু আপনি দায়িত্ব দিলে আল্লাহ তালাকে আল্লাহ তালা কি হবেন খুশি হবেন তার বিনিময়ে আপনি অনেক বেশি কিছু নেকি পেয়ে যাবেন অত্যাচার চলছে কেন মনের মধ্যে দুঃখ আসে দুঃখ আসলে কি করবো কার কাছে যাব আল্লাহ তার কাছে হাত তোলেন চোখের পানি ফেলেন এটার যে কত বড় পাওয়ার এটার যে কত পাওয়ার আছে। ক্রিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তালা আপনাদের চোখের পানির কারণে টিকায় রাখছেন না সভান আল্লাহ এটাকে চোখের পানিকে মনে করবেন এটা দুর্বলের যার উপায় নাই তার জন্য এটা না আমাদের কোনো অস্ত্র থাকলেও আমরা সবল মনে করলেও কোনো সবলতা কাজে আসবে না আল্লাহর কাছে চাওয়া এটা বিরাট জিনিস আর দোয়া ও সেলাহুল দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র আল্লাহ তালা বলেছেন আমরা দোয়াকে অবমূল্যায়ন করি দোয়ার মূল্য আমরা বুঝি না আল্লাহর চোখের পানি ফেলে কাঁদি না এটা দিয়ে আল্লাহ পৃথিবীর তা আল্লাহ তালা বলছেন যে এত ঘটনা আসলো ফি মুজাজার তাদের কাছে কত খবর এসেছে পৃথিবীতে কোন কোন জালিম জাতিকে কোন কোন জালিম শাসক গোষ্ঠীকে কোন কোন জালিম সন্ত্রাসীকে আল্লাহ তালা কিভাবে ডিল করেছেন তাদেরকে সায়স্তা করেছেন এত খবর তাদের কাছে আসছে এটা সামনে রাখলে তাদের শিক্ষা নেওয়ার সুযোগ হতো তারা সতর্ক হতে পারত কিন্তু তারা সেটা নিল না হেকমাতু বা আল্লাহ তালা হেকমত অনেক মজবুত আল্লাহ তালার হেকমতটা অনেক কাকে আল্লাহ হেদায়ত দেবেন কার কপালে আল্লাহ হেদায়ত রাখবেন কার কপালে আল্লাহ হেদায়ত রাখবেন না এটা তো এখানে আল্লাহরও তো ফয়সালা আছে কিনা বলেন আল্লাহ কাকে হেদায়ত দেওয়াটা ঠিক হবে কাকে হেদায়ত দেওয়াটা ঠিক হবে না এটাকে আল্লাহ বোঝেন না কাজেই যারা হেদায়ত গ্রহণ করে দিনের পথে থাকে দিনকে মহাব্বত করে তারা কারা এটা হওয়ার উপযুক্ত এটা আল্লাহ তালার ঠিকই জানা আছে। তাদেরকে আল্লাহ এটা দেন আর যারা দিনের দুশ্মনী করার উপযুক্ত কপাল যাদের খারাপ যারা ওই লাইনকে পছন্দ করেছে তাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করাটাই আল্লাহ তালার ইনসাফের দাবি তাদেরকে আল্লাহ তালা জাহান নামের জন্যই তৈরি করছেন এটা আল্লাহ তালার হেকমত আল্লাহ তালা কোনো অন্যায় করেন নাই যে তাকে আল্লাহ হেদায়ত দিলেন না কেন তাকে হেদায়ত না কারণ সে যে সীমালঙ্ঘন করেছে তাকে তো জাহান নামে জ্বালানো দরকার এই জন্যই সেই বাতিল হয়েছে এই সেই ইসলামের বিরুদ্ধে করে থাকে আল্লাহ তালা অন্য আয়াতে সেই কথা বলেছেন যে এখানে বলেছেন নুজুর এই সমস্ত বাতিল যারা জাহান নামে জ্বলার কয়লা হওয়ার উপযুক্ত জাহান নামের তারা ওয়াকুদ হবে ফিউল হবে তারা জাহান নামের জ্বালানি হিসেবে আল্লাহ তাদেরকে কাজে লাগাবেন জাহান নামের আগুন বাড়ানোর জন্য তাদেরকে জ্বালানি হিসাবে কাজে লাগানো হবে আমাদের দেশে চুলায় ভাত পাক করতে দেখছেন না ছোটকালে চুলার মধ্যে লাখড়ি দেয় আগুন জ্বালানোর জন্য এই মানুষকে আল্লাহ তালা লাখড়ি হিসাবে ব্যবহার করবেন জাহান আমার আগুনকে বাড়াতে তাহলে কিরকম জ্বালা জ্বলবে নুতুর এদেরকে নসিহাত করে কোনো লাভ হয় না এদেরকে যত দাওয়াত দেওয়া হয় কোনো কাজে আসে না এদেরকে যত সতর্ক করা হয় সাবধান করা হয় এই সমস্ত কথা শোনানো হয় এগুলো কোনো কাজে আসে না তারা ওই বাতিলকে তারা এত মহব্বত করেছে বাতিল তাদের অন্তরের ভিতরে এত মহব্বতের হয়ে গেছে কাজে জাহান নামের জ্বালানি হওয়া ছাড়া এদের কোনো উপায় নেই অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার জন্য সমস্ত দলিল প্রমাণগুলো যেগুলো মজবুত হওয়া দরকার যেগুলো ঠিক মতো দলিল প্রমাণ হিসাবে আল্লাহর কাছে যাওয়া দরকার এগুলো আল্লাহ ঠিকই করেন কারা হককে কবুল করে প্রমাণ নিয়ে আল্লাহর কাছে হাজির হবে কারা বাতিল কে অনুসরণ করবে বাতিলের পক্ষে কাজ করে বাতিলের কর্মী হয়ে বাতিলপন্থী নেতা হয়ে আল্লাহর কাছে যাবে এগুলো আল্লাহ তালা প্রমাণ সহকারে হাজির করাইতে চান এই জন্য তাদেরকে বাতিলদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন কিছু তাদের হ্যাঁ এই সমস্ত অপতৎপরতা চালাতেন আল্লাহ যদি চাইতেন জোর করে একটা কেউ বাতিলপন্থী হইতে দেবেন না আল্লাহ তোমাদের সবাই কি দিয়ে দিতে পারতেন পারতেন না তা আল্লাহ কি আপনি সবাইকে হেদায় দিয়ে দিবেন আল্লাহ বলছে হেদায়ত পাওয়ার জন্য তুমি এগিয়ে আস তাহলে দেব হেদায়ত পাওয়ার জন্য আমার কাছে চাও বলো এই দিনা সেরাত মুস্তাকিম চাও চেষ্টা করো তাহলে দেব আর যদি না চাও রাস্তা খোলা আছে তোমার জন্য জাহান্নান তো আল্লাহ তালা বলেন যে তোমরা যদি মনে করে যে আল্লাহ সুযোগ দেয় কেন আল্লাহ কিছু সুযোগ মানুষকে দেবে স্বাধীন হিসেবে পৃথিবীতে মানুষকে আল্লাহ তালা হ্যাঁ ভালো মন্দ বাছাই করার পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা যদি যদি এক্সামিনার বলে এই যে পরীক্ষা প্রশ্ন দিলাম এইটা এইটা উত্তর লেখো আর কোনোটা লেখবা না কিন্তু এইটা লেখো এইটা উত্তর তো সবাই প্রশ্ন দিছে উত্তর বলে দিছে তো সবাই সেই সবান উত্তর দিয়ে দিছে তে পরীক্ষার কোনো লাভ হলো আর দুনিয়াটা পরীক্ষাগার পরীক্ষার হল আল্লাহ তালা পরীক্ষা করছেন কারা নিজ ইচ্ছায় রাইট জিনিসকে চুজ করবে তাদেরকে পুরস্কার দিবেন, কারা নিজ ইচ্ছায় বাতিলকে চুজ করে তাদেরকে পানিশমেন্ট দিবেন এই জন্য আল্লাহ তালা বলে দিচ্ছেন যে কিছু এগুলো হবে তোমরা এগুলো দেখে মুসলমানরা কি করো না যেও না। তারপরে এইগুলো দেখার পরে নবী করিম সাল্লা কষ্ট লাগত আমাদের যেভাবে তিনি ওনাকে সান্ত্বনা দেন কাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে এবং আমাদেরকেও সান্ত্বনা দিচ্ছেন ওনার মাধ্যমে আল্লাহ তা কিভাবে সান্ত্বনা দিচ্ছেন ওদের ব্যাপারে আর পরেশান হেন না ওদের পিছনে অতিরিক্ত সময় নষ্ট করা দরকার নাই আপনি চেষ্টা করেছেন বলছেন কথা হয়েছে চাঁদ দুই টুকরা করে ফেললেও কি আল্লাহ তালা করে দিলে মর্যাদা দেখালে তোমরা কবুল করবো কবুল করবো বলছে কথা বলে আবার কথা রাখলো না এত সীমা লঙ্ঘন করে এটা ওদের ব্যাপারটা নিয়ে খুব বেশি পরেশানিতে ভুগবেন না আপনি ফাতোয়াল্লাহ আনহু ছেড়ে দিন ওদের ব্যাপারটা ওটা নিয়ে বেশি পরেশান হবে না চিন্তা করবেন না মুখ ফিরে এনেন এদের কপাল খারাপ এদের কি হবে জানেন যেদিন তাদেরকে ডাকবে ডাকলা এমন জিনিসের দিকে ডাকবে যে জিনিসটা হবে খুব কঠিন অর্থাৎ কেয়ামতের দিন যখন হাঁসারের ময়দান থেকে উঠানো হবে ফেরেজ ডাকবে এদিকে যাও ওদিকে হাঁকে হাঁকিয়ে নিয়ে যাবে তাদেরকে হাঁসারের ময়দানে জাহান্নামীদের কাতারে নিয়ে তাদেরকে জমা করবে খুব কঠিন এক জিনিসের দিকে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হবে ওই দিনের যেন তাদের অপেক্ষা করতে হবে বোঝা গেছে এরা এই দুনিয়া তারা সোজা হবে না তারা খুব কঠিন ভাবে কুফুরিতে লিপ্ত থাকছে এবং থাকবেই দিনের দুশ্মনী করার তারা সিদ্ধান্ত নিয়েছে এবং নেবেই মৃত্যু পর্যন্ত তারা এই কাজ চালু রাখবে কাফের হয়ে মরবে বেদিন হয়ে মরবে বাতিলের অনুসারী হয়ে মরবে আর সেদিনের অপেক্ষায় তাদেরকে আপনি থাকতে হবে এদের পিছনে আশা করে আপনার লাভ না নাকি আমরা কেউ বেশি কঠিন বানাইলাম তাদের পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তালা নিজে বলে দিচ্ছেন যে খুশান আবসরুহম সেদিন তাদের কি হবে চোখগুলোকে এভাবে নিচের দিকে যে নামাবে উপরের দিকে উঠাই কিছু দেখবে না আল্লাহকে চোখ দেখাবে কেমনে কারণ ইচ্ছে করে করে আল্লাহর বিরুদ্ধে দুনিয়ার মধ্যে এক একটা কাজ করেছে দিনের বিরুদ্ধে দুঃস্মী প্রকাশ করার জন্য যা করা দরকার সব করেছে চোখ দুটো নিচু হয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াবে উপরের দিকে তুলবে না ইয়ুজিন কবর থেকে তাদেরকে এভাবে উঠে নিয়ে আসা হবে সমস্ত মানুষকে যখন হাঁসরের ময়দানে কবরগুলো গুলো বিস্ফোরিত হয়ে যাবে ওয়া যাল কবুরু বলছে রাত কবর সব ফেটে যাবে সেখান থেকে মানুষ এভাবে ফুটে ফুটে বের হয়ে আসবে কয়জন মানুষ আসবে কবর থেকে উঠে নাম্বার কত হবে কত মিলিয়ন বিলিয়নের আর আপনাদের কম্পিউটারে ধরবে না আল্লাহ তালা এই জন্য ওই সংখ্যা দেন নাই যে সংখ্যা আছে এই সংখ্যা আল্লাহ তালা বললে আমাদের কারো মাথায় ঢুকবে না এই জন্য আল্লাহ সংখ্যা বলেন না একটা এক্সাম্পল দিয়েছেন সবাই যখন কবর থেকে উঠে আসবে তাদের চোখগুলো নিচে দিকে থাকবে সব ক্রিমিনাল ধরে আনা হবে এত মানুষ উঠবে সবাই হাজিরা হয়ে হাজির হয়ে যাবে ধরা পড়ে যাবে তাদের কিভাবে সবাই হাসারের ময়দানে দিকে জমা হতে থাকবে কান্না হুম জার মনে হবে তারা পতঙ্গ পাল ফড়িঙ্গের পালের মতো আসছে পতঙ্গ পাল ফড়িঙ্গের পাল ফড়িং তো আমাদের দেশে এমনি বিভিন্ন জায়গায় পাওয়া যায় খেতে জঙ্গলে কিন্তু কম আরব দেশে কোন কোনো জায়গায় যারা বিশাল শত শত হাজার হাজার আফ্রিকায় বিভিন্ন জায়গায় সঙ্গে যায় আফ্রিকায় কোন জায়গায় এখনো যখন পতঙ্গ পাল কোন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কয়েক হাজার কয়েক লক্ষ সঙ্গে বিশাল পাল যায় ওই শস্য ক্ষেতের মধ্যে ঢুকলে খাবার সব খেয়ে শ্বাস করে ফেলে এরকম হয়েছে না ঘটনা মাঝে মাঝে টেলিভিশনে দেখছেন এরকম ঘটনা আছে আমাদের দেশে যখন বড় মৌ চাকের মৌমাছিরা এক পাল আসে দেখছেন নাকি কতগুলো আসে বড়টা হলে বিশাল আসে আর উপরে গিয়ে সুঁ সোঁ সোঁ শুঁ করে আওয়াজ হচ্ছে এরকম আসে তো আল্লাহ বললেন যে এরকম এক্সাম্পল অগণিত পতঙ্গ পালের মতো তারা ছুটবে মানুষ গনার মতো কোনো অবস্থা নেই কে আল্লাহম জারাদ মন্তসের এই হাঁসের মাদান যখন আসবে ওই দিনই যেন অপেক্ষা করেন তাদেরকে আল্লাহ তালা দিন। এই সমস্ত কিছু উসুল করে ছাড়বেন সেদিন তাগবে আস্তে আস্তে হাঁটলে হবে না ফেরোজ তারা বলবে হাঁকে নিয়ে যাবে জলদি হাঁটো হাসরে যাওয়া লাগবে যার যেখানে কবর আছে সবগুলোকে হাঁকে নিয়ে যাবে গরু ছাগল যেভাবে হাঁকে নিয়ে যান হুই হুই করে ডাকডুক দিয়ে ফেরোজ তারা হাঁকে নিয়ে যাবে জলদি ভাগ তাড়াতাড়ি করে উঠ মসরা ইলা দায় মহন আই তাড়াতাড়ি করে যাওয়া লাগবে হ্যাঁ লাই খালি ফোন খারুন একটু পরে যাই আমি একটু বসি একটু দাঁড়াই একটু বিশ্রাম নেই ন হাঁটাও জলদি করে ভাগে নিয়ে যাবে সেই সিন কি সিন হবে সেই দৃশ্য কি দৃশ্য হবে ইয়াকুল ফেরুন হ্যাঁ আসেল সেদিন কাফেররা বলবে উহ রে আজকের দিনটা তো খুব কঠিন দিন আজকের দিনে তো কোনো উপায় নাই কি মুশকিলে পড়ে গেলাম সেই মুশকিল সেই কঠিন ওখান থেকে পার পাওয়ার কোনো উপায় নাই মোমের মোত্তাকে ছাড়া কাফের বেদিন বেদিনের জন্য কোনো উপায় নাই মন আসেন খুব কঠিন খুবই কঠিন একদিন তাদের মোকাবেলা করতে হবে যার নাম হচ্ছে হাসর নসর হাসরের এই দিন তো আল্লাহ তালা এগুলো নসিহা করলেন করার পরে এখন আল্লাহ তালা বলেন কি করবে নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আপনার কাছে কষ্ট লাগে সব নবীদেরকে এই রাস্তা পাড়ি দেওয়া লাগছে সব নবীদের সঙ্গে দুশ্মনী করা হয়েছে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী শুধু আপনার জামানায় নয় আগের শক্তিশালী কম ক্ষমতাসীন দলগুলো লোকগুলো এই কাজই করেছে তখন আগের লোকদের কিছু এক্সাম্পল ওনাকে আল্লাহ তালা এবার শোনাচ্ছেন বারে বারে আনছেন কমে আদের কথা কমে নুহের কথা কমে থামুদের কথা একবার দুইবার আসছে না কি মানুষ বারে এতবার আসে কেন কারণ একবার নাজিল করে ছেড়ে দিলে রসুল্লাহ সালামকে বারে বারে বোঝানো লাগে বারে বারে সান্ত্বনা দেওয়া লাগে প্রত্যেকবার ওনার কাছে কষ্ট চলে আসে এই প্রত্যেকবার কষ্ট থেকে সান্ত্বনা পাওয়ার জন্য আল্লাহ তালা আবার আয়াত নাজির করছেন যে আপনারা এক খবর পড়লে যেভাবে কষ্ট লাগে এইরকম কষ্ট নবী করে সালামের লাগতো ইসলামের বিরুদ্ধে দুশ্মনী দেখে এই জন্য আল্লাহ আবার নুহ আল এসালামের খবর দিলেন ক্যালে হুম কৌম এর আগে নুহ আল কাউম কি করেছিল তারা মিথ্যা বলেছিল নবীকে হক নবী মনে বলছে আপনি মিথ্যা নবুগের দাবি করছেন দানা আমার এই বান্দাকে তারা মিথ্যাবাদী বলে তারা আখ্যায়িত করলো হক নবী সবে কবুল করলো না আরো অনেক কিছু বলল। অকল উমাজনু নুন এ পাগল এ পাগলের কথা কেউ শুনবানা তারা গ্রামে গ্রামে প্রচার করতো আমাদের সমাজে নু হ নামে একটা পাগল আছে কোন সময় কিছু বললে এর কথা কিন্তু একটাও দামি কথা না সে পাগল তার মাথা ঠিক নাই এই জন্য তোমরা কেউ তার কথা শুনবা না সব নবীকেই পাগল বলানো হয়েছে আখিরিনাল্লাহ সাল্লাম কেউ তারা পাগল বলেছিল কবি বলেছিল সায়ের বলেছিল হ্যাঁ জাদুকর বলেছিল গণক বলেছিল এরপরে তারা বললো ওয়াজ দুজের আর ওনাকে তারা অনেক ধমক টমক দিলে বেশি বাড়াবাড়ি করবা নু তোমার কিন্তু বারোটা বাজাই দেবো আমরা আমরা মেজরিটি আছি তুমি মাইনরিটি তোমার ফলোয়ার কয়েকজন একদম শ্বাস করে দেবো কথা বেশি বলবা শেষ করে দেব কিন্তু আর সুযোগ দেব না যখন বেশি লাফালাফি হয় তখন কি করতে হয় আল্লাহর কাছে বেশি দোয়া করতে হয় নু আলাম তাই করলেন তার রবকে দোয়া করলেন ডাকলেন দোয়া করে বললেন আন্নি মা আমাকে তারা বড় কষ্ট দিচ্ছে আমাকে তারা উপহাস করছে আমাকে তারা শেষ করে ফেলবে আমাকে নিয়ে তারা এরকম ষড়যন্ত্র করছে আল্লাহ আমার তো এই শক্তি নাই মোকাবেলা করার জন্য ফানতা আপনি আমাকে সাহায্য করেন আন্নি মা আমি দুর্বল আমার মোকাবিলা করা শক্তি নাই এত বিশাল শক্তি নিয়ে তারা একত্রিত হয়ে গেছে আল্লাহ সারা দুনিয়া তাদের পিছনে আছে আমি আল্লাহ শুধু নু নবীর সাহায্য চান না কি যেন সাহায্য চান আল্লাহর দিনকে বিজয় দেওয়ার জন্য আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করেছে সেটা ঠেকানোর জন্য তিনি কি করলেন কার কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে এই জন্য মুসলমানকে কি করতে হবে সব সময় আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে আল্লাহ তালা ওনা দোয়া কবুল করলেন কি করলেন এবার আল্লাহ তালা দোয়া কবুল করে তিনি বলছেন আল্লাহ তালা বলেন যে আমি আকাশের দরজা খুলে দিলাম প্রচুর পরিমাণ পানি ঢেলে দিয়ে আকাশ থেকে প্রচুর পরিমাণ পানি আসলো সাধারণ বৃষ্টি নয় বৃষ্টি তো আসে ম্যাঘ থেকে কোন এসেছে যে আল্লাহ বৃষ্টি দিলে না এই আসমানের দর দখলে দিয়ে আল্লাহলা অতিরিক্ত বৃষ্টি দিয়েছেন বৃষ্টি না পানি একেবারে ঢেলে দিয়েছেন কারণ এত বড় বন্যা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি ওই সময় যে পানি আসমান থেকে নাজির হয়েছে পৃথিবীতে এর আগে কোনোদিন এত পানি আসেনি এ পরেও কোনোদিন আসবে না মুনহামের আল্লাহ তারা অসম্ভব পানি বর্ষণ করলেন উপর থেকে আর কি করলেন শুধু উপর থেকে নয় হ্যাঁ ইমামিকা হিরতল আল্লাহ বলেন যে নাম তুম তেরুসবালা সাহাব। আ এর আগে এবং পরে শুধু মেঘ থেকে বৃষ্টি আসত কিন্তু একদম সরাসরি আসমানের দরজা খুলে দিয়ে সেখান থেকে পানি ঢেলে দেওয়া এই কান্ড পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি কোনোদিন ঘটবেও না মিন সেই সেদিন ম্যাগ ছাড়া আসমান থেকে ঢল ঢল করে পানি ঢেলে দিয়েছেন আল্লাহ তালা শুধু ম্যাঘের পানি না কারণ ম্যাগের পানিতে এত বড় সয়লাভ করা সম্ভব না উপর থেকে এত পানি দিয়েছেন আর আল্লাহ তালা কি করেছেন জমিন থেকে পানি দিয়েছেন জমিন থেকে শুধু পানি সমস্ত জায়গা থেকে পানি এমন কি যে চুলার মধ্যে আগুন জ্বালা সেখান থেকে পানি উঠতেছে ওফার আত্মা নূর অন্য হাতে এসেছে যে নুহারা ছিলাম তখন দেখলেন যে তার আগ তার বাড়িতে চুলার মধ্যে পানি উঠে গেছে তখন তিনি লক্ষণ টের পেয়ে গেলেন জলদি করে ডাকলেন সবাইকে যে জলদি করে এবারে তোমরা শিপের মধ্যে উঠো নৌকার মধ্যে উঠাও এখন সারা দুনিয়া আল্লাহ সয়লাভ দিয়ে ভর্তি করে দিবেন এই তান্নুর হচ্ছে চুলা সেখান থেকে আপনারা তন্দুরি বলেন আরবি শব্দ তন্দুরি কি আরবি শব্দ তান্নুর হল চুলা ও চুলার মধ্যে যে রুটি বানা তন্দুরি রুটি চুলার মধ্যে যে চিকেন আপনারা পাক করেন ওই চারকোল দিয়ে এটাকে তন্দুরি চিকেন বলেন তাই না হ্যাঁ চুলা থেকে পানি আসা শুরু হয়ে গেল অন্য চুরাতে আল্লাহ বলেছেন এভাবে এখন কি হল ওফার জার ইউনা জমিন থেকে ফেটে ফেটে পানি উঠে উঠছে উঠে শুরু হয়ে গেল আর উপরের পানি আর নিচের পানি ফালতাকালমা জমিনের পানি উপরের পানি দনোটা একসঙ্গে হয়ে গেল আর পৃথিবী পানিতে সয়লাভ হয়ে গেল এমন ব্যবস্থা কার্যকরী করার জন্য যেটার আল্লাহ ফাইসলা করে দিয়েছেন আদাবের নুহ আল ইসলামকে এবং ওনার সঙ্গে যারা আহলু ইমাম ছিলেন আর সারা দুনিয়ার সমস্ত জানোয়ারগুলোর এক এক এক করে পাক পাখালি সব কিছুকে নিয়ে আল্লাহ সেগুলা সহ তাদেরকে আল্লাহ যেখানে গাছ চিরে আসে তক্তাকে বাঁধার জন্য দোসর অর্থ হলো প্যারাক অথবা রশি যেগুলো দিয়ে তারা নৌকা বানিয়েছিলেন কাটকে জোড়া দিয়ে দিয়ে জাহাজ বানিয়েছিলেন সেগুলা বানালেন যে সেগুলো দিয়ে আমি তাদেরকে নুয়া আলাইসাল্লামকে রক্ষা করলাম আর তার আহলু ইমান যারা ছিল তাদেরকে আর যা যা আমি পৃথিবীতে হাইওয়ান জানোয়ার প্রাণী পাক পাখালি রক্ষা করতে চেয়েছিলাম সেগুলো সহ উঠে তারা কি হয়ে গেল বেঁচে গেলেন আর সমস্ত মানুষ এই সয়লাভের মধ্যে ডুবে গেল যারা দিনকে ডিনাই করেছিল কাফের দল সবগুলো পানিতে ডুবে পানি খেয়ে খেয়ে সবগুলো মৃত্যুবরণ করল তাজরিবি আইনে না আর এই কিস্তি এই নৌকা এই জাহাজ যেটা নুহা আলিস বানিয়েছিলেন তক্তা দিয়ে গাছ চেরে চেরে রসি দিয়ে জোড়া লাগিয়ে এবং প্যারেক দিয়ে আটকিয়ে আটকিয়ে সেটা তাজরিবিআনে না আমার চোখের সামনে সেটা থাকলো আমার চোখের দৃষ্টির ভিতরে সেটা ছিল অর্থাৎ এই নৌকা তো কায়থ পড়ে যেতে পারতো কেমন একখানা নৌকা নুহাল সালাম বানিয়েছিলেন বর্তমান কদ্দুর আর মজবুত হয়ে গেছে এটা তো টিকার কথা না এত বড় সাইলাবের মুখে তা আল্লা বলেন তা জরিবি না আমি তো নৌকাকে চোখে চোখে রাখছি ডুববে কেমন এটা তাজরিবি আয়ুনে না আমার চোখের পাহারায় সেটা ভেসে চলছিল আমি সেটাকে রক্ষা করেছি পাহারা দিয়েছি জালিমদের মোকাবেলায় ইসলামের নৌকাকে রক্ষা করার কি আল্লাহর ক্ষমতা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর তাবক্লা বললেন তাজা আলিমান হিসাবে প্রতিদান হিসাবে যাদেরকে ডিনাই করা হয়েছিল অর্থাৎ নু আলাই সালাম তারা আল্লাহকে কুফর করেছিল আল্লাহ সঙ্গে কুফরি করেছিল নুয়ার সালামকে মানে নাই দিনের বিরুদ্ধে দুশ্মনী করেছিল এই কুফরি কর্মের কারণে আল্লাহ তালা ইসলামকে সাহারা দিলেন আল্লাহ তালা ইসলাম ওয়ালাদেরকে রক্ষা করলেন নুয়ালিসাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে আজকের পৃথিবীতেও যে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে শুরু হয়েছে এই ইসলাম ওয়াল্লাদেরকে রক্ষা করা কি আল্লাহর কাছে কোন তরিকা নাই খালি আমাদের চোখের পানি যোগ করতে হবে আল্লাহ তাল্লাহ কাছে বলেন এখন থেকে চোখের পানি যোগ করে আল্লাহ কাছে আমরা দাওয়া করবো কিনা ইনশাআল্লাহ জাল্লা দিন ইসলামকে যারা দুনিয়ার চেষ্টা করছে তাদেরকে তুমি রক্ষা করো জালিমদের হাত থেকে আর যারা দিনের বীরে করে তাদেরকে তুমি এভাবেই মোকাবিলা করো যেভাবে নু আল ইসলামের দুশ্মনদেরকে মোকাবেলা করেছিলে এরপরে আল্লাহ তালা বলছেন এইভাবে আমি নু আল ইসলামের সাইলাভ দিয়ে আমি তারপরে তাদেরকে শেষ করে দিয়েছি কিন্তু তাদের এই সয়লাবের কাহিনী বন্যার কাহিনী মহাপ্লাবনের কাহিনী এই ফ্লাডের কাহিনী এটাকে আমি পৃথিবীর ইতিহাসে বহুদিন পর্যন্ত একটা চিহ্ন হিসাবে পৃথিবীর মানুষের জন্য রেখে দিয়েছি নুয়া আল ইসলামের আখ এটার খবর এখনো তারা জানে এবং বলা হয় যদি পাহাড়ের কাছে এখানে সেখানে এটার ছবি বা কিছু লক্ষণ পাওয়া গেছে কয়েক শতাব্দী পর্যন্ত অনেক যুগের লোকেরা এই নৌকাকে দেখেছিল আল্লাহ তালা এটাকে দিন পর্যন্ত পৃথিবীতে মানুষের দেখার জন্য রেখে দিয়েছিলেন জাতকের পৃথিবীর মানুষ বুঝতে পারে আল্লাহর সঙ্গে বেদবি করার কারণে দিনের সঙ্গে দুশ্মনী করার কারণে কিরকম শাস্তি পেয়েছিল শিক্ষণীয় হওয়ার জন্য যেভাবে ফেরাউনে লাশকে আল্লাহ তালা অনেকদিন ধরে রেখেছেন মামি করার ব্যবস্থা করে দিয়ে এভাবে নু আল্লাহ সালাম নৌকাকে ধরে রেখে আল্লাহ তালা পৃথিবীর মানুষের জন্য অনেকদিন একটা নমুনা একটা চিহ্ন রেখে দিয়েছিলেন এটাকে আল্লাহ তালা এখানে তাফসিটা এইভাবেই এসেছে যে আয়াত এটা একটা চিহ্ন এটা একটা সাইন এটা একটা এক্সাম্পল কিভাবে আল্লাহর সঙ্গে বেয়াদাবি করলে শাস্তি আসে তার জন্য। ফাহাল মি মু কেউ কি আসে শিক্ষা নিতে কিন্তু জালিমরা কি শিক্ষা নেয় জালিমরা শিক্ষা নেয় ফেরাউন থেকে শিক্ষা নিয়েছে হামান থেকে কারো থেকে শিক্ষা নেয়নি তাদের ইতিপূর্বের অনেক জাতি অনেক জেনারেশন কিভাবে ধ্বংস হয়ে গেছে কোনো শিক্ষা নেয় না প্রত্যেক জালিম যখন ক্ষমতায় আসে কিভাবে আল্লাহর দিনের দুশ্মনী করবে সে তখন মনে করে তার হাতে সব ক্ষমতা চলে এসেছে ক্ষমতা যে আল্লাহর হাতে লিল্লাহুল কিসামতে এটা মাথায় ঢুকে না ক্ষমতা নিজের হাতে মনে হয় খালি আল্লাহ তাল্লাহ বলেন যে তারা শিক্ষা নেয় না আমি শিক্ষার জন্য রেখেছিলাম তো বাংলায় লোকেরা একটা কথা বলে কয়ে যে ইতিহাসের বড় শিক্ষা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ইতিহাসের বড় শিক্ষা হলো কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আসলে মানুষ কথাটা অন্যভাবে বানিয়েছে এটা আল্লাহ তালারই অরিজিনাল ফা তেরু ইয়া উলিল আফসর হে জ্ঞানী লোকেরা হে বিবেক সম্পন্ন লোকেরা তোমরা অতীতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো এটা আসলে কোরআনের কথায় মানুষকে ঘুরে পাঠাই অন্যরকম বলেছে আর কি কারণ কোরআনের কথা তো মানুষ বলতে চায় না এই অন্য একটা বানিয়ে নিয়েছে আর যারা শিক্ষা নেয় তারাও এটা উচ্চারণ করে যে ইতিহাসের বড় শিক্ষা হল ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না তো আল্লাহ ইতিহাসের মধ্যে অনেক এই কাহিনীগুলো ইতিহাস কেন বলেছেন কোরআন শরীফের মধ্যে এতবার কেন রিপিট করেছেন কমে মূসার কথা কমে ফেরাউনের কথা কমে আদের কথা কমে ফামুদের কথা কমে সালের কথা বারে বারে বলেছেন মানুষ যেন শিক্ষা নেয় ফাঁকাই ফা তারা চিন্তা করে দেখুক একটু চোখ বোলাই দেখুক আমার আজাব হ্যাঁ আমার সতর্ক বাণী কত সত্য ছিল আর কিরকম শাস্তি আমি দিয়েছি ছোট মোট শাস্তি দিয়েছিলাম এক এক জাতিকে এক এক শাস্তি যে আল্লাহ তালা দিয়েছেন তারা ফিরিস্তি বলেছেন কেমন আজাব ছিল এক এক এলাকায় ওয়ালাকালিকের তার আগে ওই যে নুহা আলাহ সাল্লামের কিস্তিকে আল্লাহ তালা বহুদিন পর্যন্ত শিক্ষণীয় করে রেখেছেন এইটা তাফসিরটা অনেক মফসের করেছেন কিন্তু সেখানে আবার আরেকটি তাফসির এসেছে যে এই যে কিস্তি নুহা আলাহিসাল্লাম চালিয়েছিলেন বন্যার উপরে সেই কিস্তি আজও পৃথিবীতে আছে অন্যান্য কিস্তি নৌকা জাহাজ পৃথিবীতে এখনো অনেক নৌকা চলে না অনেক জাহাজ চলে না এগুলো এই গভীর সমুদ্রের উপরে কেমনে চলে এর মধ্যেও মানুষের জন্য শিক্ষা আছে। কোনো কোনো তফসিরে এই অর্থ এসেছে দুইটাই হতে পারে যে এখনো যে সাগরের উপরে জাহাজ চালিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এবং অনেক সময় ক্রুজ করে এটা কি বলে হ্যাঁ তারা হোলিডে যায় ক্রুজে হ্যাঁ এইখানে তারা গিয়ে যত ফিতনা ফসাদ করে সমুদ্রের ভিতরে থেকে হায় হায় মানুষের এত সাহস যে এটা যে আল্লাহর কুদরত এই যে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের উপরে দিয়ে চলে কত মাইল গভীর দেখি একবার হেল্প করেন আটলান্টিক মহাসাগরের গভীরতা কত হ্যাঁ দুই মাইল ঠিক নাকি মাত্র আরো বেশি তো হওয়ার কথা কদ্দূর কোন কোনো জায়গায় আট মাইলও আছে সবচেয়ে বেশি গভীর কোনটা আটলান্টিকটাই সবচেয়ে গভীর তার গভীরতা দুই মাইল থেকে আট মাইল ইন চিন্তা করে দেখেন এত গভীর হইতে পারে সাগর আর সে সাগরের উপর দিয়ে কি করে মানুষ রাস্তা পাড়ি দেয় পানির উপর দিয়ে সমকরে ডুবে যেতে কতক্ষণ লাগে আর ডুবে গেলে কি হয় কোনটা ডুবে গেছিল বড় একটা টাইটানিক হাই হায় যে বানিয়েছিল সে বলে আমি চ্যালেঞ্জ করলাম প্রকৃতির বিরুদ্ধে সব সব জাহাজ ডুবলেও এটা ডুববে না আমি চ্যালেঞ্জ করলাম আর তার চ্যালেঞ্জকে আল্লাহ তালা প্রথম যাত্রাতেই ডুবাই দিয়েছেন এটাও সাগরের বুক চিরে জাহাজ নৌকা কিস্তি চলা এই সাইন অফ আল্লাহ তোমাদেরকে আল্লাহ তালা কিভাবে হেফাজত করেন কিভাবে তোমাদেরকে আল্লাহ তালা কত নিয়ে আমি ধন্য করছেন এত তোমরা সাগর পাড়ি দিচ্ছ আমরা যদিও সাগর পাড়ি দিই নাই কিন্তু আধ্যাত্মিক মহাসাগর পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বিমানে হলেও তো যাই আর যখন একবার অ্যাক্সিডেন্ট ঘটে যায় কোথায় যায় সাগরের অতন তলে গিয়ে পৌঁছে যায় কাজে মানুষকে নাফর মানি গোমরাহি করার তুলনায় আমি বুঝি না প্লেনে বসে মানুষকে ধরপড় করে খালি যে একটুখানি ঘুরে গেলে যে শ করে শেষ ওই সময় কি ডাকা দরকার কত ভয় থাকা দরকার ওখানে বসে মানুষ গুণা করে ওখানে বসে মদ খায় আচ্ছা মুসলমানদের নন নন মুসলিমদের কথা বলিতে লাভ নাই মুসলমানদের কথা চিন্তা করে আমাদের দেশে যাওয়ার অনেক সময় দেখা যায় অনেক লোকে বসে বসে মদ খায় লাউ না আল্লাহ তালায় সাত করছেন যে এই যে পৃথিবীর মানুষের জন্য আমি এইভাবে চিহ্ন রেখেছি আর এই যে কোরআন আমি দিলাম দিলামের আমি এই কোরআনের মধ্যে শিক্ষা নেওয়ার জন্য শিখার জন্য এলেম হাসিল করার জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি ফাহাল মিম উদ্দাকের কেউ আছে কি শিক্ষা নিতে চায় শিখতে চায় তিনি বললেন যে আল্লাহ তালা নিজের জবানটাকে এই কোরআন কার জবান আল্লাহ নিজের কালাম এই কালামটাকে যদি আল্লাহ সহজ না করে দিতেন কোনো মানুষের পক্ষে এই কালামকে শিখা মুখস্ত করা বোঝা হৃদয়ঙ্গম করা কোনো দিন সম্ভব হতো না সোজা কথা নাকি আল্লাহর কালাম এটা আমি বলি কেমন যেটা আল্লাহ বলার কথা এটা বুঝি কেমন যেটা আল্লাহ বুঝার কথা এটা মুখস্ত করবো কেমনি যেটা আল্লাহ তালার কাছে থাকার কথা সেটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমাদের হাবিদ সাহাবের বুকের মধ্যে সব আল্লাহ কালাম ঢুকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সোভান আমাদেরকে শিখার ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ আল্লাহ তারা সহজ না করলে কারো পক্ষে এটা সম্ভব হতো না আল্লাহ সহজ করে দিয়েছেন সহজ করে দিয়ে ডাকতে বলতেছেন কোরআনকে সহজ করে দিয়েছি কেউ আসো নাকি শিখতে আস কি আসো শিখতে আসো তো আল্লাহ তালা কি সহজ করেছেন ওমান তাই আল্লাহ আল্লাহ তেলাবাত কোরআন আল্লাহ তালা তেলাওয়াতে কোরআনকে সহজ করেছি কোরআন তেলাওয়াত শিখে এক নম্বরে সহজ করেছেন যারা আরব নয় নন আরব আরবি একটা বাক্য বলতে পারে না একটা কথার শব্দ বুঝে না তারা কোরআন শিখতে পারে না পারে না মুখস্থ করতে পারে না পারে না আরবি একটা লাইন বলতে পারেন পারবে না কোরআনের এই ছয় হাজার ছয়শে শিশুটা আয়াত মুখস্থ করে রাখছে ফরফর করে মাশো আল্লাহ ছেড়ে দিচ্ছে ইয়া আল্লাহ কি নিয়ামতের কথা বহু অশিক্ষিত আছে নিজের ভাষা লেখা লেখাপড়া জানে না কিন্তু কোরআনের আলি বা তাতাশনে কোরআন শি পড়তে জানে এরকম অনেক আছে আল্লাহ সহজ না করে এটা সম্ভব হতো বলেন পৃথিবীতে আর কোন ভাষাভাষী আছে যে নিজের ভাষা লেখাপড়া শিখে নাই অন্য ভাষায় কিতাব একটা মুখস্থ করে ফেলছে এই নমুনা পৃথিবীতে কোথায় পাবেন এইটা আল্লাহর মহ যে যা এদেশে অনেক রিসার্চ করে পাশ্চাত্যে ক ছোট বাচ্চারা কোরআন শরীর মুখস্থ করে কেমনি তারাই তাদের নিজেদের ভাষা না নন আরবরা ছোট বাচ্চারা ছেলেরা দশ বারো বছরে কেমনি করানসি মুখস্থ করে ফেলে তারা এটা নিয়ে কত গবেষণায় রিসার্চ করছে তাদের কিউরিটির কোন শেষ নাই এটা সম্ভব হয় কেমনি কারণ পৃথিবীতে অন্য কোনো বইতে এইভাবে কেউ মুখস্থ করতে পারে না আমাদের মধ্যে যারা এখনো করান্সি পড়া শিখি নাই আল্লাহ তালা এত সহজ করে দেওয়ার পরে যে আমি শিখি নাই এটা ক্রাইম হবে কিনা বলেন তাহলে এখন করান শরীফ পড়া শিখতে হবে না শিখতে হবে না শিখতে হবে আমাদের অনেক ভাইরা আমরা ইনশাআল্লাহ আলোচনা করেছিলাম কয়েক সপ্তাহ আগে অনেক ভাই নাম লিখিয়েছেন আজকেও আসারের আগে কোরআনে আসারের পরে কোরআনে তালিম হয়েছে আপনারা ছিলেন যারা বড় হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন তাদেরকে কোরআন শরীফ শেখা দরকার আমার ছোটবেলার একটা কথা আমি বলেছি বারে আমি ভুলতে পারি না আমি যখন মক্তবে পড়তে গিয়েছি সত্তর আশি বছরের এক মুরব্বী হাজি সাহেব আমাদের পাশে বসে একমাত্র মুরব্বী আলিক বা তাসা কায়দা শিখতেন কোন সরমলজ্জা ছিল না এত নেকর দিনদার ছিলেন তিনি রাহেমাহুল্লাহ আপনারা এভাবে প্রত্যেককেই কোরআন শরীফ শিখতে হবে আমরা তারা শিখি নাই মুখস্থের পরিমাণ বাড়াইতে হবে যার ভিতরে কোরআন শরীফ নাই মুখস্থ তার অন্তরটা মুর্দা হাদিসে এসেছে এই জন্য কোরআন শরীফ মুখস্থের পরিমাণ কি করতে হবে বাড়াতে হেফজের পরিমাণ বাড়াতে হবে এই জন্য হাফিজ হওয়ার চেষ্টা করা তো এরপরে তালে তাহলে কোরআনকে হেফজ করার জন্য সুরা থেকে মাজারি সুরা আস্তে আস্তে বাড়াই পরিমাণ বাড়াই আমার সম্পদ বাড়াই কোরআন আল্লাহর কাছে এমন দিল নিয়ে যায় যে আমার দিলে ভিতরে বেশ কিছু কোরআন নিয়ে আল্লাহর কাছে গিয়েছি তারপরে তিন নম্বর হচ্ছে এই কোরআনকে বুঝতে হবে শুধু মুখস্থ করে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজির করেছিলেন হ্যাঁ অর্থ শুধু কোরআন তেলাওয়াত করা নয় শুধু বা শুধু মুখস্থ করাই নয় এখানে তাদাক্কর করা কোরআন থেকে জ্ঞান শিখা কোরআনকে বোঝার চেষ্টা করা কি বললেন আল্লাহ তালা হ্যাঁ তাদাব্বর করা আম আলা বিনা ফলু কোরআনকে যদিভাবে তফসির পড়া বোঝা শোনা এবং অর্থ সহকারে বোঝার একটু চেষ্টা করা অব্যাহত না থাকে তাহলে তার দিলকে সে তালা দিয়ে বন্ধ করে রাখলো আল্লাহ তালা বললেন কেন মানুষ দিলের তালা খোলে না কোরআনকে বোঝার জন্য শোনার জন্য হ্যাঁ শিখার জন্য তাফসির পড়ার জন্য তাফসির শোনার জন্য কেন দিল খোলে না তাদের দিলকেই তালা দিয়ে কেউ বন্ধ করে দিয়েছে আল্লাহ তালা প্রশ্ন করছেন তো আসুন আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের এলেম শিখার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন কেন তিনি কোরআনকে নাজির করেছেন আলবাব। এই কিতাবটা আমি এই জন্য নাজিল করেছি এটা হচ্ছে একটি মোবারক বরকতে পরিপূর্ণ পবিত্র কিতাব আর যাতে করে এই আয়াত নিয়ে তারা চিন্তা করে তাদাব্বর করে বোঝার চেষ্টা করে আল্লাহ কি বললেন কোন জিনিস থেকে দূরে থাকতে বললেন সেগুলা থেকে দূরে থাকে কোন জিনিস করতে বলেছেন সেগুলো করে হ্যাঁ এটার জন্যই তো আল্লাহ তালা নাজিল করেছেন আর যারা জ্ঞানী তাদানা শিক্ষা গ্রহণ করে আমরা এখানে সমাপ্তিতে এসেছি স্ত্রীকে বেপরদ্য অবস্থায় কাজে দিয়ে স্বামী এই রুজির পয়সা খাওয়াকে যায় আছে। পয়সা না খাইলেও যায়জ আছে নাকি আগে তো পয়সা খাওয়ার কথা এইভাবে বেপর্দায়লা তো কোনো অবস্থায় জায়জ নেই যেরকম কাজে গেলে পর্দা থাকবে না ওইরকম কাজে বসল যাওয়া ঠিক হবে না আর এইটা এই স্বামীকে চেষ্টা করতে হবে যে নিজে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন স্বামীকে রুজি রোজগারের আর স্ত্রীকে ঘর বাড়ি এবং ছেলে এগুলো মানুষ করার জন্য একটু রেস্ট থাকার জন্যে তাকে যদি সমানে কষ্ট করা লাগে তো আপনি পুরুষ হয়েছেন কি জন্য স্ত্রীকে কাজে দেওয়ার জন্য বল ফ্রয় করা কি মোনাসে স্ত্রীকে কাজে দেওয়ার জন্য বাধ্য করা এই ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবে আল্লাহ বলেছেন যে কোরআন শরীফে আল্লাহ তার দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে হ্যাঁ তাদের দায়িত্ব তোমরা পালন করো তাদের দায়ী দায়িত্ব তোমরা পালন করো খরপোসের দায়িত্ব তাদেরকে দিয়েছেন আল্লাহ তাল্লাহ আলী রাজ তালুর সঙ্গে মা ফাতমের বিয়ে দিয়ে রাসুল্লাহ বললেন আলী তোমার দায়িত্ব হলো যখন বোঝাই দিলেন উঠেই দিলেন ওনার কন্যাকে আলীর হাতে বললেন যে আলী তোমার দায়িত্ব হলো বাইরের রুটি রোজগারের দায়িত্ব পালন করা হল আর মা ফাতেমা বললেন যে মা তোমার দায়িত্ব হল ঘর সংসার ঠিক রাখা ভাগ করে দিয়েছেন যেটা আল্লাহ তালা চান সেটা তিনি বলে দিয়েছেন আমরা যদি মুসলমানরা এটা না শিখি সারা দুনিয়ার মানুষটা আর কোনো জায়গায় শিখবে না নাকি আমরা তাদের থেকে শিখবো স্বামীকে কাজে দেওয়ার জন্য স্ত্রী কি গালি গালাজ করতে পারা যায় স্বামী কাজে তো যাবেই স্ত্রীর গালিগালাজ দরকার কি এতক্ষণ তো আমরা সে কথাই বললাম স্বামী বেটা যদি অলসে ঘরে বসে থাকে তাহলে তো এটা তো ঠিক না স্ত্রীর তো কিছু এখন উচ্চ মাধ্যম করার দায়িত্ব আছে আল্লাহ মাফ করুন ওই পর্যায়ে নেন না আপনি সোজা হয়ে যান আপনি দায়িত্ব পালন করেন তাহলে স্ত্রী আপনাকে সম্মান করবে আপনি যদি দায়িত্ব পালন না করেন সম্মান পাওয়া কষ্ট আছে তাহলে কপাল খারাপ হয়ে যাবে সালাতুল ইশরাক এবং সালাতুল আউাবিন নামাজের আমল করার ব্যাপারে আপনি কি মনে করেন সালাতুল ইশরাকের হাদিস ঠিক আছে ফজরের পরে দুই রাখা চার রাখাতের কথা সূর্য উঠে আলো তীব্রতা এসে গেলে আর আউয়াবিনের ব্যাপারে হাদিস এমনি সহি নয় কিন্তু মাগরি থেকে এশার ভিতরে কেউ যদি নফল করতে চায় তাহলে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু ছয় রাকাত আউাবিন মুখস্থ করার কোনো হাদিস সহি পাওয়া যায়নি আপনি চাইলে দুই রাকাত চার আকাত ছয় রাকাত আট আকাত দশ আকাত নামাজ পড়ার ক্ষেত্রে কোন আপত্তি নাই আমার তো মানে আজ সময় নেই আজকে হাতে পছনা নেওয়া গেল না আগামীকালকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তারা আল্লাহ তালা সুযোগ দিলে আলমদুলিল্লাহ রবহম রহমতুল্লাহ